আর সেই ঘটনার এই সুন্দর আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞ আলমদের সমন্বয়ে সমষ্টিক আলোচনা আজকে আমরা আলোচনা করব ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা দ্বিতীয়বার ছোট ভাই সহ তারা যখন মিশরে গেল এবং খাদ্য সংগ্রহের নিমিত্তে ঘরে যখন প্রবেশ করল ইউসুফ আলী ইসলাম কি এক দরজায় পেয়ে গেলেন তার ভাইকে আর তার সাথে পরিচিত হয়ে গেলেন তারপর কি হল পরিচিত হওয়ার পরে কি ঘটনাটি ঘটেছিল তাদেরকে কিভাবে বিদায় দিয়ে আমরা এই ঘটনাটি শুনতে চাইব আমাদের সাথে অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা পরিচিত হবোকার এবং আমার বামে অভিষ্ঠা আছেন বিশিষ্ট আলম শেখ মুজাফর বিনসিম এবং আমার সর্ব বামে উপর আলম বিন মুখলেসী মাদানি চলুন আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে এর সার সংক্ষেপ আম্মা বাদ যখন আলাইসলাম তার ভাইয়ের কাছে পরিচয় দিয়ে দিলেন তিনি বিষয়টাকে অত্যন্ত প্রগ্রাস সাথে বিবেচনা করলেন এখন যদি ওরা চলে যায় এবং আমার পরিচয় জানে হয়তো আর কোনোদিন আসবে না আর আমি যদি ওদেরকে ক্রমান্বয়ে আস্তে আস্তে আনতে পারি তাহলে প্রথমত আমার ভাইকে আমার কাছে রেখে দিতে হবে কিভাবে রাখবো রাষ্ট্র আইনে আমি তো যদি বলি আমার ভাই রেখে দেব এটা রাষ্ট্র অনুমতি দেবে না তিনি একটা কৌশল অবলম্বন করলেন আর বলে কি করে প্রমাণ করতে পারবে না তিনি বললেন সম্পদ ভাইয়ের খাদ্যের বস্তার ভিতরে যে পরিমাপের যে ওটা ওদেরকে বললেন কর্মচারীদের ঢুকিয়ে দিবা। যখন ওরা খাদ্য নিয়ে চলে যাচ্ছে তখন সবাই ডাক দিল রাজার কর্মচারীরা খাদ্য বিভাগের কর্মচারীরা যে আমরা যদি অন্যায় প্রমাণ হয় কি শাস্তি হবে বলে যে আমাদের শরীরে বিচার হলো যে চোর বলে প্রমাণিত হবে সে যার জিনিস চুরি করেছে তার দাস যাবে তার বাড়িতে করতে থাকবে ঠিক আছে তাহলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা তোমাদের বস্তা খুলে চেক করব। বস্তা সব ভাই বস্তা কিছু পাওয়া গেল না সব শেষে ছোট ভাইয়ের বস্তা খোলা হলো তার ভিতরে মালিক বাদশার আইনে ভাইকে রাখতে পারতো না এখন এমন কায়দায় আমি ইসুফ বুদ্ধি দিয়ে দিলাম যে এখন ভাইকে সে রেখে দিতে পারবে তখন ভাইরা বললো কাবুলো কসম করে আসছে বাববার কাছে ওর আব্বা খুব বৃদ্ধ আপনি খুব ভালো মানুষ ওরা একজনের অপরাধে শাস্তি দেবো এটা কোনদিন হতে পারে খুব বুদ্ধি করে বলেছেন এই বলে উনি ভাইকে রেখে দিলেন ওরা নিরাশ হয়ে গেল এটা হলো ওদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য ওনার যে ঘটনা আল্লাভনা করেছেন কি কি বের করতে পারি আলহামদুলিল্লাহ ইসফা আল্লাহ তার ভাইকে রেখে দিবেন এটা একটা বড় কৌশল এটা কৌশল ছাড়া অন্য কিছুই নয় আর যদি এটা না করতেন তাহলে তার রাখার কোন বুদ্ধি তার কাছে ছিল না মূলত তার ভাইকেই রাখবেন আর আরেকটা বিষয় হল যে ভাইদেরকে মূলত একটা জিনিস বুঝানো উপলব্ধি করানো এটা যেহেতু তোমরা চিন্তা মুক্ত থাকো কারণ এর মধ্যে সম্পদ পাওয়া গেছে আর একে আমি রেখে দিচ্ছি আর বিচার তাই তোমরা যেটা বললে ওটাই বিচার সুতরাং এটাতে আমি মুক্ত আর একটা এখানে প্রসঙ্গ উল্লেখ করা যায় बुल आलम वस्तव प्रमाण दिए दिले एक घटना घटे गेसाला जा घटना घटे ইসুফ আলাহ সালাম এটা কৌশল করেছিলেন এটাকে কেউ যেন উল্টা না দেখে যে এরকম করা যেত করা যেতে পারে এবং এটা নিজের ইচ্ছাই করলেন কেন এটা খুব সহজ বিষয় আছে সেটা হলো তিনি আগে ভাইকে বলে আমি তোমার ভাই অর্থাৎ এখানে যার হক নষ্ট হচ্ছে যে তো খুশি সে তো সম্মতি সে আর ওদের সাথে যাবে না কাজে এখানে উনি কোন হক নষ্ট করেননি বরং ভাইকে আগেই বলে দিলেন আমি তোমার ভাই আর একটা বিষয় স্পষ্ট যে তাদের সেই স্বভাবটা আছে না গেছে এটা প্রমাণ করার জন্য তো। যে এটা বড় হেকমতার যখন ধরা পড়লো হত্যা করার নিয়ে গেল ওকে চেষ্টা করেছে হত্যা করা না হলে কুয়ায় ফেরে দিয়ে গেল ইস তখন বড় না কখন চুরি করলো একটা বিষয় প্রমাণিত একদিকে ইসোফ আলাহামের উপর অভিযোগটা চাপা দিয়েছে মূলত এটা বুঝার জন্য যে দেখি তারা পরিবর্তন হয়েছে না ভালো হয়েছে কিনা এটা দেখার জন্য আসলে বিষয়টা যেটা হচ্ছে যে ইসু আলাই হচ্ছে অন্যায় না কিন্তু না পারে মূল জিনিসটা হচ্ছে এটা তার ভাইকে তার পাশে রাখবে এটা কিন্তু তার হক আছে কিন্তু ওরা বুঝতে না পারে যে আমার এটা ভাই এই কৌশলটা সে অবলম্বন করেছেন দ্বিতীয় নম্বর চুরি করার ব্যাপারে মাঝে পাওয়া যাবে না যদি পাওয়া যায় তাহলে আমাদের যার কাছে পাঁচ যাবে তাকে রেখে দিতে হবে কারণ ওরা সৎ নিশ্চিত তারা কেউ যে চুরি করবে এটা ছিল না সৎ নিশ্চিত ধরা পড়ে গেল তখন কিন্তু আবার আমরা একটু ঘটনাতে চাচ্ছি যে তারপর তাদের কি ঘটনা করছিল এই জায়গাটা আমি একটু বলে যাচ্ছি যে এদের মা কিন্তু দুটো ছিল এরা নিশ্চিত যে নবীর ছেলে আমরা আমাদের মাঝে কোন ত্রুটি নাই করেছে তার মায়ের পক্ষ থেকে কিছু গুণ পেয়েছে তো যাই হোক এটা যাই হোক ওদের হয়তো মানুষ হিসাবে আমরা বলবো মানুষ হিসাবে এটা স্বাভাবিক মুখ থেকে অনেক সময় কথা অনেক চলে আছে যেটা বাস্তবতা থাকে না এই জন্য হয়তো অবাস্তব একটা কথা তাদের মুখ থেকে চলে এসছে তাদের মাঝে এরকম গুণ ছিল এরকম নয় ইসুফ আলাইসালামের মাঝে দিলেন তারা গেল না ভাবেই ওই ছোট ভাইটাকে উনি এই জুলুম করবেন না তখন ওরা একত্রিত হলো তাদের বড় ভাই বললো যে তোমরা কি জানো না কি কসম করে আসছো বাবার কাছ থেকে আর আগেও তোমরা ইউসুফের উপরে জুলুম করেছো কাজে আমি আর বাবার সামনে মুখ দেখাতে পারবো না এখানে লক্ষণীয় তারা যখন ইউসুফ কে হত্যা করছিল ইউসুফ কেছিল এখানে আর একটা মজা আছে কোরআনের এবার কোরআনের বাসন ভঙ্গি লক্ষ্য করুন যখন তারা যে বললো যে এই সুখকে খেয়েছে তখন তারা বললো যে আমরা সত্য বললো বিশ্বাস করবেন না এইবার যে বলছে আমরা যাদের সাথে আমরা আপনার ছেলের কোনো ক্ষতি করিনি সে চুরি করে আটকা পড়েছে নিজের দেশে নিজে এখানে বচন ভঙ্গি কি যখন মানে অন্যায়কারী কিছু বলে তার বলার ভিতরে দুর্বলতা থাকে আর যখন সত্য বলে তার বলার দৃঢ়তা থাকে তারপর আলোচনায় ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এরছে এবং ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ জানার জন্য দেখুন ইসলামে নারী আজ সন্দা পাছ টাইব আপপুন সম্পরচার রাদ বারো টাইব বাংগলাতেশে পিস টিভি বাংগলায় দিকে চল্ছে এক জান্নাতের সরল পথে আসন গেড়েছে শে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় বাংলা পেশে পিস টিভি বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 খুব সুন্দর করে বললো আপনি যাকে খুশি জিজ্ঞাসা করেন আমরা সত্য বলছি কিন্তু পিতা এবারও বলেন তোমরা বানিয়ে কিছু বলছো তোমরা নিশ্চয় আমার সিলেটের কোন ক্ষতি করেছো এরপরে বললেন আমি আশা করছি আল্লাহ একদিন আমি আশা করছি একদিন সবাইকে ফিরে পাবো আমি বড় আশাই আছি কত বড় আশা পিতার কত বড় আশা সন্তানটা ফিরে আসবে তারপর ভাইয়েরা বলছে আবার ইউসুফের জন্য আফসোস করতে লাগলেন তিনি হাউতাস করছেন না হাই ইউসুফ কোথায় এইভাবে অন্ধ হয়ে গেলেন তখন পিতা সন্তানেরা পিতাকে তো ভালোবাসে যে স্বপ্ন আমার কাছে বর্ণনা করেছে সেক্ষেত্রে তো স্বপ্নের সাথে তার বাস্তবতা মিল পাওয়া যাচ্ছে না কিন্তু ইসুকিত এমন সব আজগুবি গল্প বানানো হয় যে ইসুফা ইসলামের যখন রক্তমাখা জামাইনে বাবার কাছে দিল যে খেয়েছে ইয়াকুব নবী তিনি তখন বাঘকে ডেকে পাঠাবেন আর বলেন বাঘ তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আমি নবী করে কো আমার ছেলে তুমি খাইছো কিনা বিষয়টা এত কল্প কাহিনী হতো আসলে মূল বিষয়টা হলো এই যে ইসরায়েলি কাহিনী দ্বারা সমস্ত ভর্তি আর একটা বড় সমস্যা হলো তাফসিরের নামে যেগুলো হয়ে থাকে লালিত পালিত হচ্ছে বা আগে খাইনি তাহলে কাঁদ এবং দুটো জিনিস সমন্বয় করেছেন কোরআন কিন্তু মানুষকে মানুষ চিত্রিত করেছে তিনি বেদনার্ত আফসোস করছেন আল্লাহ তাল বিরুদ্ধে কিছু বলছেন না আশা ছেড়ে দেননি আশায় বুক বেঁধে রেখেছেন বিপদে আল্লাহ এবং পাশাপাশি ধৈর্যের চেষ্টা করা তবে মানবীয় দুর্বলতায় কান্না আসবে বেদনা আসবে কষ্ট আসবে মানুষ ফেরস্তা হয়ে যাবে এটা তো সব এই জন্য কোলে যখন নাতি দেওয়া হলো মৃত্যু সজ্জায় করে। তিনি গায়েব জনতা এবং তিনি মঙ্গল আমলে খবর রাখেন এই কথা বলে যখন মানুষের কাছে চাই তাকে একটু বিবেক নিয়ে আসার দরকার যে এই মানুষটি কার কাছে চায় এই মানুষটি তো আল্লাহর কাছে যেমন একবার বিরক্তির ভাব তার প্রকাশ পাইনি এবং তিনি বলেন আল্লাহ তুমি কি করলে তুমি না কি হলো তোমার কিন্তু আমরা সামান্য বিপদের পরের মধ্যে হাউতাস করে কথা বলে ফেলি করেন কি পারিবারিক জীবনে সুখী হওয়ার জন্য এটাই সালাম একটা বড় দৃষ্টান্ত ছেলেরা কিন্তু উনার দৃষ্টিতে অন্যায় করছেন একজনকে হত্যা করে দিলেন একজনকে রেখে আসিয়েন কোথায় কি করলেন আল্লাহ ভালো জানেন তারপর কিন্তু ছেলেদের সাথে তার সন্তানকে হত্যাকারী হিসাবে চিন্তিত মানে এই বলে তিনি কিন্তু ওই যে আমাদের হত্যা করে ফেললো তারপরে হত্যা করেছে এটা তো প্রমাণিত হয় না হত্যা না করে কিন্তু তাকে তো গায়েব করে দেব তারা যে সন্তানকে হত্যা করেছে এটা কিন্তু প্রমাণ হয় নাই প্রমাণ হলে অবশ্যই তিনি শরীয় দেন তখনকার সরিয়ে দিন বিচার দিতেন হত্যা হয়ে গেছে আর ইয়াকুমের নিা কারণ সেই জন্য তিনি বিচার করতে পারছেন না আবার ছেলেদের প্রতি বিরাট বাজন হইয়া তাদেরকে বাড়িতেও একজন ছবি হিসাবে তার তিনি যে স্বপ্নের তাবিদ নিজে করেছেন এটা বাস্তবায়ন হবে আর আমি ধৈর্য ধারণ করছি যদি এবং বেনিয়ামের যে ঘটনাটা ঘটছে তার ছেলেদের কাছে যখন এটা এসে বলা হলো ছেলেরা যখন বলল কথাটা তিনি তখনও বললেন আশা প্রকাশ করছেন যে আমরা দুইজনকে ফিরে পাবো বা আপনার কোন কর্মচারী থেকে যদি ভুল হয়ে যায় তখন আপনি কি করেন রাগ করেন কি বিচার হবে নবীর যেটা বৈশিষ্ট্য সে কিন্তু রাগ করেন বা তাদেরকে বকাও দেন না আমি এটা বুঝতে পারছি করার জন্য এটা প্রথম বলতে পারতেন কারণ পরিচয় দিচ্ছেন ভাই কে পেয়েছি আগে তো শর্ত দিয়েছো ভাইয়ের কথা প্রতিশোধের কথা বলছি যেহেতু তাদের মাঝে তখন এটা করতে পারতেন যে ঠিক আছে সম্পদ রেখেছে তোমার বাপের কাছে ফেরত যাও তখন রাগ না। বরং সবচেয়ে বড় কথা হলো এইভাবে অপবাদটা দিলেন রাগটা না করে তাদেরকে ফেরত দিলেন আমরা এটা করতাম করলাম না থেকে গেলো এটাতে কিন্তু ইয়াকুবের আস্থা আরো বাড়লো জি ইয়াকুবের আস্থা আরো যে আল্লাহ সকলকে আমাকে মিলিয়ে দেবে এটা আশা বড় ভাই রক্ষা করেছে শপথ রক্ষা থাকবা জি শপথ রক্ষা করবেন এখানে লক্ষণীয় দেখেন ইসুফের ক্ষেত্রেও বলেছেন যে তোমরা কিছু বানিয়ে বলছো আবার বিনিয়ামিনের ক্ষেত্রেও বলছেন তোমরা কিছু বানিয়ে বলছো অর্থাৎ উনি বুঝতে পারছেন যে বিষয়টা এরকম হয়তো নয় কিন্তু আল্লাহর জানানোর বাইরে কিছু জানতে পারছেন না তবে উনি আশাবাদী যেহেতু এবার মিশরে যে ইউসুফ কে খোঁজো এখন উনি হয়তো বা আল্লাহ ইউসুফ কে বড় করবেন চিন্তা আছে এখন দুই ভাই সেখানে আটকা পড়লো এখন বলছে যে ইউসুফ এখন মিশরে যে খোঁজো হয়তো মিশর যে ইউসুফ সামনে যখন ওরা বললো যে এই চুরি করলেও তার বড় ভাই চুরি করেছে এতো কিছু করার পরেও তিনি কিন্তু মনের ভিতরে চাপা রেখে দিলেন প্রকাশ করতে দিলেন কি ওদের কাছে সময় বলছে আজ নয় আবার ইনশাআল্লাহ কখনো তখন সামিল হাল হলে আপনাদের সামনে বাকি ঘটনা নিয়ে উপস্থিত হবো ইনশা ততক্ষণে বলবো যে ইয়াকুবাহাম যে দর্জির পরীক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর উপরে তার যে ভরসা ছিল তিনি কোনো নিরাশ হন এবং আমরা উপায় উপকরণ অবলম্বন করি তবেই আমরা গন্তব্যস্থলে বসতে পারবো অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে আমি মোহাম্মদ বদরুদ্দুজানা দেখছেন পিস টিভি বাংলা আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিনের বিক্রয় বিধান বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় इलमामे अन्य नीतिमारा जानून अनुष्ठान जगे इसलमी लेंदेन कल रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगलेश